আগে আবার হম এই মাসানের মধ্যে যা আছে সেটা আছে মলমূত্র ত্যাগের সময় যা করা নিষিদ্ধ করেন স্থির পানিতে প্রস্তাব করা থেকে এই হাদিসটা আমরা পাবো বিশেষ করে মুসলিমের মধ্যে দুইশত এবং বুখারের মধ্যে এসেছে দুইশত নম্বর হাদিস प्रस्वे स्थिर प्रश्रावे ठीक न क्या भाव और मलमूत्र त्याग समय विशेषकर प्रस्ताव समय डान हाथ दिए लिंग स्पर्श करबा डान हाथ दिए स्तें करते जा হ্যাঁ যেটা প্রমাণিত না ধরে এবং ডান হাত দিয়ে যেন না করে এই হাদিসটা আমরা পাচ্ছি বুখারের মধ্যে ১৫৪ এবং মুসলিমের মধ্যে ২৬৭ নম্বর হাদিস এরকম ভাবে আরেকটি কাজ হারাম সেটা হচ্ছে যে রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করা হারাম এবং ছায়ার মধ্যে মলমূত্র ত্যাগ করা হারাম এবং কোন এরকম ভাবে পার্ক ইত্যাদিতে মানে এরকম ভাবে যেখানে আপনার মানুষ বিশেষ করে বাগান ইত্যাদি জাতীয় জায়গার মধ্যে সেখানে কোনো মলমূত্র ত্যাগ করা যাবে না কোনো ফল বৃক্ষের নিচে মলমূত্র ত্যাগ করা যাবে না এবং পানি যেখান থেকে পানি নেওয়া হয় পানি নেওয়ার ঘাট পুকুরের ঘাট এরকম ভাবে নদীর ঘাট এরকম তোমরা তিনটা আপনার কাছ থেকে দূরে থাকো এক নম্বর আছে কোনো পানির ঘাটের মধ্যে কি করাম ছাব্বিশ এবার মাজের হাদিস হাদিস নম্বর তিনশো তো আটাই হ্যাঁ সেটা করা যাবে না আবু ই একটি হাদিসের মধ্যে এসেছে বলেন ইত্তকুল্লাহ মলমূত্র ত্যাগ করে অথবা হ্যাঁ ছায়ার মধ্যে মলমূত্র ত্যাগ করে সেটা অভিসম্পাদের কারণ হয় তেমনি ভাবে কুরান্তের আরাম মলমূত্র ত্যাগের সময় এরকম ভাবে আপনার গুবর দিয়ে যে তিনি বলেছেন রসুল নিষেধ করেছেন কেউ যেন হাড় অথবা এরকম গোবর দিয়ে ঢিলা না করে এরকম ভাবে আপনার কবরের মাঝে অনেকে দেখা যায় যে আর কোন জায়গা পাচ্ছে না কবরস্থানের ভিতরে গিয়ে কবর গুলার মাঝে সেটা আমি মলমত্র ত্যাগ করছি নাকি বাজারের মাঝখানে মলমত্র ত্যাগ করছি দুটার মধ্যে কোন পার্থক্য নেই দুই ভীষণ খারাপ এতে কোনো সন্দেহ নেই এহাদিসটা আমরা দেখতে পাই এবারে মাঝের মধ্যে এক আলবানির শুদ্ধ বলেছেন সুতরাং এই সমস্ত জায়গার দিয়েই খেয়াল রাখবো সেগুলোর মধ্যে মলমূত্র ত্যাগ করা হারাম আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে দূরে থাকার তোফিক দান করে নসল্লাহ আলহীল আলাহ